السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحبده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعود بالله من شعور أنفسنا ومن سيئات أعمالنا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 ولقد روح يا اليك والى الذين من قبلك لا ان اشركت لا يحبطن عملك ولتكونن من الخاسرين امنت بالله صدق الله العلي العظيم محترم حاضر بيت الله সম্পর্কে আমাদের আলোচনা চলছিল পুরা দুনিয়ার একদম মিডলে মধ্যে কেন সৃষ্টি করলেন অনেক একমত আমরা শুনলাম সবচেয়ে বড় কথা সারা দুনিয়ায় দিন ছড়ানোর জন্য এটা সহজ একটা প্রক্রিয়া উপায় দিন আজ হোক কাল হোক ছড়াবে আসছে যে দুনিয়া এমন কোন ঘর থাকবে না সেটা কাঁচা হোক পাকা হোক যে ঘরে হোক মানে শহর হোক গ্রাম হোক কোন ইসলামের যে ক্যালিমা মানে ইসলামের কথা দিনকে সে পর্যন্ত রব্বুল আলমিন ঢুকাইয়া দিবেন না এমন কোন জায়গা থাকবে না সেটা কেউ ভালো ভাবে নেন অথবা জোরপূর্বক যা যেভাবেই হোক দিন সেখানে পৌঁছবেই এটা দুই অর্থ এক অর্থ তো ইসা আলাইসাল্লামের সময় যখন সারা দুনিয়ায় দিন কায়েম হোক প্রায় চল্লিশ বছর পুরা দিনের উপর গোটা দুনিয়া চলবে সেটা এক হতে পারে ওই আরেকটা হচ্ছে যে গোটা দুনিয়ায় ইসলামের আদর্শকে মানুষ গ্রহণ করে ইসলাম কবল করুক আর না করুক ইসলামের আদর্শ যে ইপটিজিং করে আমাদের যতটুকু যা করা দরকার সবই করছি তারপরে বন্ধ হচ্ছে না তারা কিছু সুপারিশ পেশ করেছে তার মধ্যে অন্যতম সুপারিশ হচ্ছে যে মেয়েরা যেন স্বাধীন পোশাকে বেরোয় এটা আমার হাফিফ সাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আরো পনেরোশো বছর আগে জানিয়েছে আলহামদুলিল্লাহ কোন পর্দাশীন মেয়ে শিকার হয় না যদি কোথাও হয় এটা প্রমাণ না সামান্য বিষয়ে প্রমাণ হয় না প্রমাণ হচ্ছে মুজদালিফা অন্ধকার রজনী সারা দুনিয়ার সুন্দরী মেয়েরা সেখানে হাজির আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত একটা দুর্ঘটনার খবর আমরা পাইনি প্রমাণ হচ্ছে যেখানে কাপড় চোপড় মানুষের গায়ে পর্যন্ত থাকার অবস্থা থাকে না সব নারী পুরুষ একসাথে সেখানে কোনো অপরাধ এই জাতীয় সংগঠিত হয়েছে প্রমাণ আমরা পাইনি আলহামদুলিল্লাহ দিনের ব্যাপারগুলা ইসলামের সৌন্দর্য এগুলো মানুষ আস্তে আস্তে গ্রহণ করবে সেটা ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক ইসলাম কবুলের মাধ্যমে হোক ইসলাম কবুল করা ছাড়া হোক ভারতের যুগ গুরু কদিন আগে আমরা দেখেছি দিল্লিতে তার রাস্তানায় পুলিশ থানা দিয়েছিল খালি গায়ে থাকে কিনা এই মুহূর্তের নামটাও মনে আসছে না রামদেব দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল তার আস্থানায় পুলিশ হামলা করেছে দিল্লির হাইকোর্ট থেকে রায় আসছে গোম মানুষের মৌলিক অধিকার এই অধিকার নষ্ট করার অধিকার কারণে এটা তো নতুন খবর পুরাতন খবর আমরা যখন উঠতেন তিনটা বিষয় তিনি যে আমাদের উপরের কাপড়টা থাকতো ওই কাপড়টা আসতে সরাতেন জুতাটা আসতে পরতেন ঘরের যে আপনার আংটা থাকতো শিগল থাকতো এটাকে আস্তে খুলতেন যেন ঘুম নষ্ট না হয়তোয়াছ রায় দিচ্ছ ঘুম মানুষের মৌলিক অধিকার এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য আজ হোক কাল হোক গ্রহণ করতেই হবে দুনিয়া বাধ্য আল্লাহ আমরা নেহরুর কথা শুনেছি গান্ধীর কথা শুনেছি দেশ ভাগের পর সর্বপ্রথম অস্থায়ী সরকার দিল্লিতে যখন বসেছে সংসদ সেখানে তিনি কি বলেছেন তিনি বলেছিলেন আপনারা যারা দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রের যতক্ষণ পর্যন্ত আপনাদের আখলাখ আপনাদের সুরত চাল চল আবহরের মতো না হবে এ দেশের শান্তি প্রতিষ্ঠা মানতে বাধ্য এটাই বলেছেন রসুল করিম সাল যে আল্লাহ অনিচ্ছায় হোক কবুল করতে বাধ্য থাকবে তারা একসময় ভারতীয় হিন্দুরা নারীদেরকে বাবার সম্পদ না এখন হচ্ছে হয়েছে সম্পদ দিতে হবে না সৌন্দর্য ইসলামের সর্বপ্রথম একটা দিতে হবে বঞ্চিত করা যাবে নারীদের অধিকার নিয়ে কত চর্চা কত কিছু নারী যতন থেকে মানুষকে রক্ষার জন্য কত আইন কত কারণ কত সেমিনার কত কিছু ইচ্ছা হোক অনিচ্ছায় হোক আজকে এই কথা কবুল করতে বাধ্য হচ্ছেন আলহামদুলিল্লাহ এই কথাটাই ইসলাম সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে আজ হোক কাল হোক কাবা আরব ভূখণ্ড সকলের চোখ ওদিকে হজরত খলিরুল্লাহ ইব্রাহিম আলাইসালামের বিষয় প্রসঙ্গ আলোচনা চলছে কাবা সারা দুনিয়ার মানুষের দিল দেমাগ লক্ষ্য একদিকে একমাত্র ঘর যেটা যেদিকে রবীন্দ্র নামাজ পড়তে বলেছেন ওইটাই কোন দিকে করা যাবে না গত সপ্তাহে যেটা বলছিলাম যে আমরা কার কাবার করিনা কারত করি না শিরিখ করি না শিরিফ আর ইমানের মধ্যে কখনো আজার সম্পর্ক বাবা সন্তানের সম্পর্ক কিন্তু হাজির শরীফ আসছে তাহমতাহ সামনে সব মানুষ যখন হাজির إبراهيم عليه الصلاة والسلام فَيَلْقَى إِبْرَاهِيمُ وَعَبَاهُ عَذَرٍ بخاريش ونبراهديث إبراهيم عليه الصلاة والسلام ارشته يعني تاربابا رشته إبراهيم عليه الصلاة والسلام اردخوا بشكة وَعَلَيْهِ عَذَرَ قَطْرًا وَغْبَرًا عَذَرِ الْمُقْ اَبْدُمْ بُلِينَ دُلَى ابن بِتْسْلِ خُب بِتْسْلِ عَذَرِ الْمُقْتَهُبِ ইব্রাহিম আলহিসাম তখন বাবাকে বিনয়ের সাথে বলবেন বাবা আমি কি আপনাকে আমি আর কোনদিন নাফরমানি করব না তুমি যা বলবা তাই করো কিন্তু ওই জায়গাটা আর নাফরমানি করা না করার কোন জায়গা না সেটা রেজালতে যায় এখন আর নতুন করে এই আফসুস করে লাভ নাই তখন হাজ ইব্রাহিম আলী সালাত আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমাকে বলেছেন যে আপনি আমাকে কখনো লাঞ্ছিত করবেন না তু দিনী যে আপনি আমাকে দিন কিয়ামা কেয়ামতের দিন আপনি আমাকে লাঞ্চিত করবেন না ইয়মাত যেদিন মানুষকে আপনি জমা করবেন সেদিন তার এই দুর্দশাহের চেয়ে বড় লজ্জা আর কি আছে তো আপনি যদি আমাকে লজ্জিত না করতে চান আমার বাবাকে ক্ষমা করেন এই হচ্ছে কথা চিন্তা করেন বাবার জন্য কত মায়া ও ভাই এই জন্য বলি শ্রীকার্তাউ এইদের ব্যাপার একটি চিন্তা করেন এই কথাটা কে বলছেন এই কথাটা কে বলছেন হজরত ইব্রাহিম আলী ইসালাম হাজরত ইব্রাহিম আলীল উল্লাহ খালিল বন্ধু বলছেন আল্লাহ ইব্রাহিম আলী সালামকে একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছেন আল্লাহর স্বীকৃতি সে খলিল উল্লাহর আবদার আল্লাহর কাছে তিনি আল্লাহর কাছে নিবেদন করছেন যে আল্লাহ আমার বাবা করছেন আল্লাচার দিবসের মালিকদির সব বিষয়ে আল্লাহ ক্ষমতা ইচ্ছা করলেই হলির ইমআ আবদারটা কোন রকমের সিস্টেম ছাড়াই কবল করতে পারতেন পারেন কিনা পারেন ইচ্ছা করলেই পারে আপনি করবেন ক্ষমা করবেন হেকমত কারণ কোন কিছু আল্লাহকে প্রশ্ন করা যাবে তুমি প্রশ্ন মুখোমুখি হশ্ন তোমার জন্য আল্লাহকে কোন প্রশ্ন নাই আল্লাহ যা ইচ্ছা তাই করবেন তিনি মালিক যা ইচ্ছা তাই করবেন কোন প্রশ্ন নাই তো আল্লাহ ইচ্ছা করলে তার আবুল করতে পারতেন তার বাবা কি জবাব দিলেন ইব্রাহিমকে জবাব দিলেন ও বন্ধু আমি জন্নত কে জন্য হারাম করে দিয়েছি তুমি যাই বলো এই জায়গায় কোন কম্প্রোমাইজ নাই আপোষ নাই বলো যে কারণে বলা সূত্র গত সপ্তাহ কাজ ছিল ইমানের জায়গায় তৌহ জায়গায় শিরিকের জায়গায় কেউ কারো কিছুই করতে পারবে আপনি মুশরিক কোন বাবা আপনাকে ধারণ ইব্রাহিম আলীলাম এবং এই বাবাই পারবে না সন্তান এত বড় হয়েও পারেন নাই পারবেন আল্লাহ এই জায়গায় কোনো আপোষ নাই আপনি যেই হন যত বড় পীর সাহেব হন আপনি যদি চিন্তা করেন যে একটু ব্যাপারের বিবি হাজরত আলি বিবি বিবিমাম কবুল করেন দুই নারীর একজন দুইজন নারীর উদাহরণ পেশ করছেন আল্লাহ কাদের জন্য সমস্ত কাফেরদের জন্য যে কুফুরের এই গজব যদি থাকে তোমার হোক তোমাকে আমি দেখো দেখো আর নবী তার বিস্লাম কত বড় নবী তার কি আবার আল্লাহ বলছেন আমার দুই নে ছিল তারা এই দুই বিয়ান করছে স্বামীর আল্লাহ বলছেন যে এই দুইজন এত বড় নবী হওয়া সত্ত্বেও যেহেতু বিবিরা ইমান আনে নাই তাদের ওই নবমত কাজে আসে নাই আমি তাদের বিবিকে মাফ করিনি ভাই আমাদের কোনো লুত আলী সালাতামের চেয়ে বড় নুয়াল্লাম আর লুতাম সম্পর্কে তাদের বিচাতে পারে সত্ত্বেও আমি কে আমার উন্মুখকে আমার পো আমার মরিদদেরকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ায় জান্নাতে যাওয়ার পথ একটাই ইমান থাকতে হবে মুক্ত ইমান থাকতে হবে বিধাত মুক্ত হবে। আজ নুয়াল্লাহামের সন্তানের সাথে কি মোহামেলা হয়েছে সন্তানের সাথে কি মোয়ামলা হয়েছে কেন ডাকতেছেন বাবা আস বন্যায় সব ধ্বংস সন্তান কি বলল বাবাকে আব্বা আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নিব আমাকে পানি ধ্বংস করতে পারবে না সালাম বলেন কাল আসীমালিও আজকে আল্লাহ ছাড়া কেউ কেউ কে বাড়ে হঠাৎ এক ঢেউ এসে বাবা সন্তানের মধ্যে আড়াল তৈরি করে দেয় সে ডুবে যায় সাল্লাম আল্লাহ কে বলতে থাকেন আল্লাহ আমার ছেলে তোমার সন্তান বটে কিন্তু তোমার প্রকৃত পরিবারের সদস্য তারাই যাদের মধ্যে ইমানের দৌরত আছে অস্বীকার করেন আল্লাহ না মুহ তোমার সন্তান নয় আবেদন করছেন আল্লাহ বলছেন তোমার এই আবেদনটাও আমার পছন্দ না যে বিষয়ে তোমার এলিম নাই যে বিষয় তুমি জানো না এমন কিছু নিয়ে আমার কাছে আর আবদার করো তসির কিতাবে যে এমনও কথার বলে আলমিন বলেছেন এ বিষয়ে যদি আর একটি বার কথা বলো খবরদার তোমার বাঁচাইতে আপনার কাছে আল্লাহ এই জায়গায় কোনো আপোষ নাই কোন আপোষ নাই শিরিকের তৌহিতের বিষয়ে কোনো আপোষ নাই তুমি আমার কাছে আসবা তোমাকে কেউ আটকাইতে পারবে না সবাইকে এরকম ডেকে ডেকে বলছেন এমনকি ফাতেমা রদিউল্লাহ কেউ ডেকে ডেকে বলছেন এই জায়গায় কিন্তু আমি ইমানের ব্যাপারে কিছুই করতে পারবো না আল্লা বলছেন তোমার বিষয়ে কোন ভালো মন্দের ক্ষমতা আমি নবী কিন্তু রাখিনা আল্লাহ তাকে বলছেন আল্লাহ রসুল এটা যার কাছে গেলে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে আমাদের দেওয়ানবাইগীর পিস সাহেবের কথা আমি বেশি বলি কারণ এই লাইনটা এই সূত্রে যারা আছে এক নেটওয়ার্ক সব চন্দ্রপাড়া বলেন এই সব এক নেটওয়ার্ক একটার কথা আলি সাল্লামের চেয়েও শ্রেষ্ঠ কারণ নবীন আলি সাল্লামের সন্তান আল্লাহকে পাওয়ার জন্য ইমাম কবল করে নাই পায় না আল্লাহ বলছেন ইন্নাসামিনা না তার সাথে কোন সম্পর্ক নাই তুমি কি বলেছেন তিনি শেষে হাদিসের শেষ অংশ হচ্ছে যে আল্লাহ ইব্রাহিম আলহিসাম যখন এই আবদার করতেছিলেন আল্লাহ ইব্রাহিম আলহ সালামকে বলেন পায়ের দিকে তাকান নিচের দিকে তাকান নিচের দিকে যখন তাকাইছেন তখন দেখেন একটা গন্ডারের মতো একটা চতুষ্প্যন্তু ফেরা তাকে নিক্ষেপ যারা ধর যাহার নামে নিক্ষেপ করতেছে ব্যাখ্যা মন থেকে ওই বাবার মহব্বতটাকে দূরে সরানোর জন্য যে বাবাকেই নিক্ষেপ করছে সরাসরি এই দৃশ্য দেখার চেয়ে বাবার আকৃতি আল্লাহ তারা বিকৃতি করা চতুষ্প্যন্তু মানে যখন যাহার নামে নিক্ষেপ করবে তখন বিষয়টা একটু সহনীয় লাগে নিজের বন্ধুকে এই জায়গার উপরে আগামীকু করেছেন চতুষ পর্যন্ত জাহান নামে নিক্ষেপ করছেন তারপরও ছাড় দেন এই হচ্ছে হাতিসের একটা হাদিস বললাম আরেকটা হাদিস শোনায় আজকে আপনাদেরকে প্রসঙ্গ ক্রমে গত সপ্তাহে এই বিষয়ে একটু টাচ দিয়েছিলাম আর এই শেখ পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আমাদের পেছনে ইহুদিন আসার লেগে আছে কারণ তারা যে প্রক্রিয়ায় শিখ করেছে যে তাদের নবীকে আল্লাহ অংশ আল্লাহর সন্তান এবং আল্লাহর অংশীদার কোন ক্ষেত্রে বলছেন স্বয়ং আল্লাহ নবীদেরকে তারা রকম তাদের নবী সম্পর্কে ভ্রান্তি ভ্রান্ত ধারণা বিশ্বাস পোষণ করার জন্য তারা মেহনত করে যাচ্ছে আমরা বুঝছি না আমরা বুঝতে পারছি না নানা রকমের ষড়যন্ত্র চলছে নানা রকমের ইসলাম নামক যে বৃক্ষ বৃক্ষের প্রতিটা ডালে ডালে পাতায় পাতায় হুম পেচা বসে আছে বিভিন্ন রঙে বিভিন্ন যেটা সমস্ত উম্মের জন্য আসলে কথা রসুল বলেন আব্দুল্লাহ অতিরিক্ত প্রশংসা করছে অতিরিক্ত প্রশংসা করতে করতে কি করছে তাকে আল্লাহ বানিয়ে দিছে নওয়াজ আল্লাহর সন্তান বানিয়ে দিছে নওয়াজ এটরুক ও ভাই এই কথাটা কে বলছেন রসুল কালিম সাল্লাম তার প্রশংসা করবনা কা রসুলের প্রশংসা আমরা করবনা তো কাটা করব তার মতো মানুষ কই পাবো যার হাতের মধ্যে মজে যা যার পায়ের মধ্যে যা যার থুতুর মধ্যে যা যার ঘর যার কথার মধ্যে যা অলৌকিকতা পানি শেষ হয়ে গেছে সাহাবা একরাম আসছে পানি তো শেষ বাটি মধ্যে পানি নাই গোদমা মধ্যে পানি নাই বলেন একদিন জিনিসটা কি আছে দেখো সবগুলা মিলে একটা পাত্রে করে নিয়ে আসো আমার কাছে নিজের আঙ্গুলটা চুবাইলেন ওই পাত্রের চারদিক থেকে ঝরনার মতো পানি ধরা আরে তার প্রশংসা করবো না তো কার করবো যার হাতের মধ্যে অব কি কথা ঠিক আছে নামেন আপিস সাওয়ারি থেকে নামেন ঘোড়া থেকে নামেন বা যে বাহানে বসাচ্ছিল ওই বাহন থেকে নামেন কোথায় নাম মরুভূমি নামলে কি হবে পানি কই পাবো আপনি নামতে বলছি নামেন যার ঘাম নেওয়ার জন্য পাগল হইয়া উমেম নদী খা দিনা ছিলেন ঘরে থাকতেন বেশিরভাগ ওই গাম দেখে শিশির মধ্যে গাম ঘাম সংগ্রহ করছেন কারো বিয়ে সাথে অন্য কোন সুগন্ধি ব্যবহার করা লাগতো না একটু ঘরের মধ্যে ব্যবহার করা হতো যার ঘামের মধ্যে ম যা তার প্রশংসা তো কার সব কিছুর মধ্যে এই অলৌকিকতা ম যা আমাদের মত না তিনি মানুষ তিনি মানুষ মাটির মানুষ কিন্তু তার মধ্যে অলৌকিক বিষয় দিয়েছেন যেগুলো কাউকে দেন নাই নামাজ পড়তেছিলেন নামাজের পরে এক সাহাবিকে ডাক দিয়ে বলতেছেন যে ভুলগুলো করছো এই আর করবা না কিন্তু আলহামদুলিল্লাহ যা সব অ্যাকসেপ্ট করে নিলাম আর কোনদিনে গুলো করবো না ঠিক আছে বললেন যে পিছনে তুমি কি করছো আমি সব টের পাইছি লাভ দিয়ে উঠতেন সাহবাই কেরম কিন্তু ওই চিন্তা করেন না যে রসুল গায়েব জানতেন বইলা রসুল এটা বইলা দিস প্রশ্ন করার মানিটাই হচ্ছে রসুল তো গায়েব জানেন না তাইলে বললেন কেমনি ইয়ারসুল্লাহ আপনি বললেন কেমনি দেখলেন কেমনে জান ঘটনাটা বলে যে তোমাদের চোখ আছে না আছে তোমাদের এই চোখ সামনে যেদিকে বিষয় না তার চোখের মধ্যে বোন আছে তা আলো কি কথা তার প্রশংসা করবো না কাটা করবো ন থেকে যখন আসছেন মুশ্রিকরা তো হয়রান আরে বলে কি মোহাম্মদ সব বলে ঘুরে চলে আসছে এই রাতের মধ্যে কাহিনীটা শুনছো কথা উমকের বলে তারে বলে বলে বলে কথা কি পাগল হয়ে গেছে বলে কি শুনছো আচ্ছা ঠিক আছে আবার একটু ভিতরে সন্দেহ লাগে কারণ এই মৃত্যু তো মিথ্যা কথা কয়টা এই জন্য আবার পরীক্ষা করে না তো পরীক্ষা কেন করতেছে যে একটু একটু সন্দেহ লাগছে দেখে পরীক্ষা করতেছে তো পরীক্ষারই দরকার ছিল না এমনি বলতো মিথ্যা কথা কিন্তু পরীক্ষা কি পরীক্ষা যে আচ্ছা তুমি নিজে বায়তুল মুক্তে গেছিলাম তো যা মুক্ত বহুল আমাদের দেশে আছে যারা সামে ব্যবসা করতে যায় সিরিয়ায় ব্যবসা করতে যায় দামেস্টে ব্যবসা করতে যাইতো ওই অঞ্চলে যাইতো যারা ব্যবসা করতে তারা তো বায়তুল সব কিছু খবর আছে তাদের জানে আচ্ছা ঠিক আছে কত বাইতুল মুালো এটা এই আছে তার আর কি জানবা বলো এক কবি বলেন রসুল করিম সাল্লাহাম যেভাবে বলতেছিলেন মনে হয় যেন তিনি হাতেই এইভাবে বলতেছিলেন রসুল তার সামনে আল্লাহ তারা সব ক্লিয়ার করে দিচ্ছেন তোমরা আমাকে নিয়ে অতিরিক্ত প্রশংসা কিন্তু করবা কেন বলবে যার এত গুণ এত গুণ যার একটা গুণ দুনিয়ার কাউ কে তারা দেন না এমন বহু গুণ যার উপর তোর এটাই সবচেয়ে বড় লৌকিক ইমাম বানাইছেন যাকে আল্লাহ জাহ্নম সব দেখাইছেন সমস্ত শ্রেষ্ঠাদের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন হয়েছে যার জন্য সমস্ত নবীদেরকে ডেকে নেওয়ার উপরে আলামী ওয়া আমার বন্ধুকে পাইলে তার উপর ইমাম করতে হবে নিয়ে রসুল এই কথাটা কেন বললেন ভাই আমার বলার মত যে যার প্রশংসার এত উপলহ এত কিছু এত যোগ্যতা যার তার প্রশংসা অতিরিক্ত প্রশংসা করতে তিনি নিজেই মানা করতেছেন আর এই মানা করার কারণটা কিন্তু বিনয়ের কারণে না এটা যে আমি বিনয়ের কারণে বললাম যে না আমার প্রশংসা করবানা না না যেখানে প্রশংসা দরকার সেখানে তিনি নিজেই প্রশংসা করেছেন বনিয়া আদমের শ্রদ্ধা নিজে প্রশংসা দরকার করছে যুদ্ধের ময়দানে সবাই পালাইছে আমি পালানোর লোকটা আমি ক্রয়সে বাহাদুর আমি পালাবো না আমি নবী আমি পারব না যেখানে প্রশংসা দরকার নিজেই করছে। তার উদ্দেশ্য হচ্ছে ও আমার মতেরা ইসাইদের মতো খ্রিস্টানদের মতো নবীর প্রশংসা করতে যায়া তারা যেমন শিরিক করে ফেলছে তোমরাও আমার এমন কোন গুণ প্রকাশ করে না এমন কোন অতিরিক্ত প্রশংসা করে না যেটা করতে যায়া তোমরাও মুসিক হয়ে যাবে তার উদ্দেশ্য হচ্ছে এটা এত প্রশংসার উপলক্ষ থাকা সত্ত্বেও তিনি প্রশংসা করতে মানা করতেছেন এই আশঙ্কার কারণে যে আমার উন্নত আমাকে কেন্দ্র করে বসবে মর্যাদা আপনি বাড়াইতে গিয়া তাকে ভিন্ন নামে ডাকবেন এটা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের মর্যাদা অনেক অনেক আমরা মহবত করি ভালোবাসি সালাম তার জন্য লাখ না রসুলকে ভালোবাসি আর মানে জানা আমি রসুলের জন্য এমন কোন কথা বলবো যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর জন্য খাস আল্লাহর মর্যাদা আল্লাহ রসুলের মর্যাদা রসুল দুটা কখনো এক হইতে পারে না এই এক করার জন্যই অহুদিন আসার ষড়যন্ত্র চলছে চলছে বিভিন্ন বিভিন্ন বিভিন্ন চলছে ষড়যন্ত্র ভাই এই জন্য সতর্ক থাকা আমাদেরকে বিভিন্ন ফেতনা থেকে সতর্ক থাকা পীরদের থেকে সতর্ক থাকা এই জাহারিদের কথাবার্তা থেকে সতর্ক থাকা সঙ্গীতের কেও সতর্ক করা নিজে এদের সাথে ঝগড়া বিবাদে না জড়ায়া। ভালো আলিম পর্যন্ত তাদেরকে পৌঁছায় দেওয়া কোন বিভ্রান্ত হয়ে যায় বাবা ছাড়া বুঝে না এমন মানুষ আছেন বহু মানুষ আছেন বাবা ছাড়া বোঝে না অলৌকিক ক্ষমতার অধিকারী নাকি বাবা যেগুলো সব কিছুর সাথে শরীয়ত মিলে কিছু এমন বিষয় আছে যেগুলো গোমর আপনাদের জানা নাই আমাদেরকে বলে আপন ভাই বেড়াতেদের মধ্যে এরকম দেখেছি বন্ধের সাথে বসে বসে কথা বলতেছি কি বলেন কথা নামাজ নাই রোজা নাই না আছে ইমাম ছাড়াওয়ারে পাওয়া যায় তাদেরকে বলবো যে আপনি ইব্রাহিম এবং আহর ইব্রাহিম এবং আহরের বিষয়টা সামনে আন লুত আল ইসলাম তার রসুলের জন্য কি করে না আবু তালেব কি করেনা এমন কিছু নাই রসুলের জন্য আবু তালিব করেন নাই সারাক্ষণ পেরেশাম থাকতেন এত ভালো আসতেন আজি আসছে আলিরাজ মুসলমান হয়ে গেছে আগে যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান আলিরাজ ভাই হিসেবে রসুলের সাথে আগে থেকে খুব গভীর সম্পর্ক সাথে সাথে থাকতেন নামাজ যখন পড়তেন রসুলাম আবু তহলেবের আলির তালুর আরেক ভাই আবু তহলেবের সন্তান দুজন আলির তালু কিন্তু আবু তহলেবের সন্তান আরেক ভাই জাফর ওই জাফর তখন মুসলমান হন নাই কিন্তু আবু তো কি করতেন জাহুরকে ডেকে বলতেন বাপ দাদাদের এই ধর্ম ছেড়ে দিয়ে আপনি নতুন ধর্ম ভাতি যার কাছে মানুষ কি বলবে ওই গুমরাহী এই ভ্রষ্টতা এখনো কাজ করে এখনো কাজ করে এখনো আমাদের মধ্যে ওই কাজ করে মানুষ কি বলবে হঠাৎ করে ছেড়ে দিলাম মানুষ কি গেছেন না এটা না আল্লাহ কি বলছেন এটা এলো বিষয় আল্লাহর সামনে আমার হাজির হইতে হবে এটা বিষয় এটা টার্গেটে থাকা আল্লাহ আমাদেরকে হেদায়তীব করেন ভাই খেয়াল করেন ইমান দামি জিনিস এটাকে যেন সিঁড়ি পেয়ে না বসে সিরিক জন এটাকে বসে ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র হচ্ছে পাতায় পাতায় বললাম যে পেঁচা বসে আছে মতোই কথা। যখন ওই গাছের পাতাগুলো বাতাসে সব পরে যায় নতুন পাতা আসবে তখন পাখি নাকি তাকে বলে কবির ভাষায় কথা যে আমাদের এই সারা জীবনের এই কষ্ট আমাদের এই পরিকল্পনা আমাদের এই সাধনা সব কিছু তুই বিশ্বাস করে দিলা আমাদের এই পাতাগুলো সরিয়ে নিলাম করতাম ঘুমাতাম এগুলো ছায় বসতাম সব তুমি নিয়ে গেলা কিন্তু জেনে সব পাতা গেলেও তোমার আক্রমণে গাছের সাথে আমাদের যে নিবিড় সম্পর্ক সেখান থেকে কিন্তু আমাদেরকে তাড়াইতে পারবে না পাখি বলে পাতাসকে কালকে আমরাও বলি ষড়যন্ত্র যাই করো ইমানের ওই বৃক্ষের সাথে আমাদের যে মজবুত সম্পর্ক ওই বাতাসের ছোট পাতা ছায়া চলে যেতে পারে খুব সতর্ক সচেতন থাকতে হবে ইনশা আল্লাহ আল্লাহ সবাই ইমানকে সমস্ত মুসলমানের ইমানকে নাহম اللهم صل على سيدنا محمد النبي الرمي وآله وصحبه وبائه وسلم لما تحب وترضى عدد ما تحب وترضى نستغفرك نتوب الليل ربنا ظلمنا نفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعفو عنا اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا همّا إلا فرّجته ولا دينا إلا قضيته ولا حاجة إلا قضيتها ويسّرتها فيسّق أمورنا واشرح صدورنا واجعلنا من الراشدين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إس والغنيمة من كل بذ والفوز بالجنة والنجاة من النار اللهم ارحمنا برحمة تغننا عن رحمة غيرك اللهم ادفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عن من سواك اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار صلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله